साढ़े नशे बीस टी बांगलाय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 وعلى মহমদন রসুল اللهم আহন কলুবেন بنور كتابك ওয়াজাইন আখলা কানা বি আখলাকে কিতাবিক শুরু করছি কোরআনে আখলাখের উপর উপস্থাপিত বিষয়ভিত্তিক আলোচনা সুপ্রিয় দর্শক আজকের আলোচনার মধ্যে থাকছে রিস্কে হালালের গুরুত্ব তবে এর পূর্বে আমরা গত পর্বে যে আলোচনাটা করছিলাম সেই আলোচনা ধারাবাহিকতায় আমরা ফিরে যাব কারণ সেটা অপূর্ণ ছিল এ ক্লাসের উপর আমরা আলোচনা করতেছিলাম সেটা শেষ করি আমরা আজকের যে টপিক যে বিষয় সেটা আপনাদের সঙ্গে উপস্থাপন করবো ইনশাআল্লাহ এ ক্লাস সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে তিনজন লোক গোহায় চাপা পড়েছিল দুইজনের দোয়া পাক সরিয়ে দিয়েছেন কিন্তু সেই ফাঁক যেটা হয়েছিল তাতে করে তাদের বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না এক ব্যক্তির শ্রমিক ছিল এক শ্রমিক সেই কাজ করেছে কিন্তু সেই কাজের পারিশ্রমিক না নিয়ে চলে গেছে আর অপরদিকে মালিক যিনি ছিলেন আল্লাহওয়ালা ছিল আল্লাহ ভীরু ছিলেন আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল তার এই বিশ্বাস ছিল সে চলে গেছে পারিশ্রমিক নেয়নি ভালোই করেছে আমার সে টাকাটা জমা হয়ে গেল না এমনটি সে ভাবে তাকে ঠকাবে সেই চিন্তাও তার মাথায় আসেনি বরঞ্চ সে ভাবতে লাগলো কী করা যায় তখন সেই লোকটি তার সেই পারিশ্রমিকের টাকা দিয়ে খামার করল গরুর খামার কেউ বলেছেন ছাগলের খামার যাই হোক একটা দুটো করে বাড়তে বাড়তে সেটা অনেকগুলো হয়ে গেল এর জন্য জায়গা চাই কিন্তু সেই জায়গা মালিকের দেবে কোথেকে সে জঙ্গলের মধ্যে একটা জায়গা করে সেখানের মধ্যে সেই তার ওই শ্রমিকের আয় থেকে পারিশ্রমিক থেকে যে বিষয়টি তৈরি করেছিল তার জন্য জায়গা করে নেবে হ্যাঁ একদিন সেই শ্রমিক ঠিকই ফিরে আসল ফিরে এসে বললো মালিক আপনার কাছে আমি কাজ করেছিলাম কিছু টাকা আপনার কাছে আমি পাওনা আছে। আমার পারিশ্রমিক আপনি যদি সেগুলো দিতেন আমরা এই সময় দেখি অনেক শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেখি অনেক সময় শ্রমিকেরা তাদের পাওনা টাকা না নিয়ে চলে যায় বা বলে যায় যে মালিক আপনার কাছে থাক আমি পরে এসে সময় মতো নিয়ে নেব বা মালিক বলে যে তুমি এখন দেওয়া যাচ্ছে না পরে নিয়ে নিও যে করেই হোক চলে যায় সে আর হয়তো সেই পারিশ্রমিক ফিরে পায় না বা ফিরে নিতে আসে না বা আসলেও তাকে দেয়া হয় না আল্লাহ আমাদের হেফাজত করো অনেকে দেওয়ার চেষ্টা করেন যতটুকু পায় ততটুকুই দিয়ে দেন কম বেশি অনেকে করে কিন্তু দেখুন এই লোকটির কাণ্ড আল্লাহর এই বান্দার আমুলটি আমরা দেখতে চাই তখন এসে যখন বলল যে মালিক আমার পারিশ্রমিক তখন মালিক দেখিয়ে দিলো যে যাও অমুক চারণ ভূমি তো তুমি গিয়ে দেখো কতগুলো গরু মহিষ ইত্যাদি সেখানে বিচরণ করছে ওই সব সবগুলো নিয়ে তুমি চলে যাও শ্রমিক তো আশ্চর্য মালিক কী বলছেন আপনি আমার সাথে ঠাট্টা করছেন না তো মালিক বলল যে না তুমি যে পারিশ্রমিক পেতে সেই পারিশ্রমিক দিয়েই এই সম্পদ গড়ে তুলেছি তোমার জন্য কাজেই এই সম্পদের এখন একক মালিক তুমি আমি না আমি ছিলাম মাত্র রক্ষক আমি রক্ষণাবেক্ষণ করেছি আজ তোমার হাতে তোমার হক অধিকার আমি বুঝিয়ে দিতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ একবার সুপ্রিয় দর্শক দেখলেন তো সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে আয় আল্লাহ আমি যে এই শ্রমিকের প্রাপ্য ন্যায্য প্রাপ্যকে আমি কাজে লাগিয়ে তার সম্পদ বৃদ্ধি করেছে সেখান থেকে আমি কিছুই গ্রহণ করিনিলা যদি এই আমলটি আপনার নিকট পছন্দ হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে এই বন্দিদশা থেকে মুক্তি দিন আর ঠিকই তখনই পাথর এখন পুরোপুরি সরে গেল। মুখ খুলে গেল আর সেই লোকগুলো বেরিয়ে আমরা কি বুঝলাম এ থেকে আমরা কি পেলাম এ থেকে আমরা পেলাম এই কথা যে এখলাসের বরকত শুধু আখরাতেই আমরা পাব এমনটি নয় বরঞ্চ দুনিয়াতেও আমরা এর ব্যানিফিট এবং দুনিয়াতেই আমরা এর ফলাফল দেখতে পারি যেমনটি আমরা এই ঘটনায় দেখতে পেলাম এখ্লাসের সাথে কিন্তু অন্য কিছু মিশ্রণ ঘটনা যাবে না যদি ঘটানো হয় তাহলে কিন্তু সেটা থাকবে না ওজা আলুল্লাহ সুরাকা আল জিন্ন খালাকু বানিনা তিন বেগাই রায় তারা ইহুদিদের কথা বলা হয়েছে মুসিকদের কথা বলা হয়েছে তারা যে শিরিক করত। তারা অন্যের জন্য কিছু রাখত তার মুসিকদের জন্য মানে তাদের দেবতাদের জন্য আবার আল্লাহর জন্য কিছু রাখবে আল্লাহ বলতেছেন যে না তাদের কোনোটাই আমার কাছে আসবে না সবগুলো তাদের কাছেই ফিরে যাবে সব কিছু তাদের কাছেই ফিরে যাবে অতএব এই আমল করতে গিয়ে কিছু আল্লাহর জন্য কিছু বান্দার জন্য বা কিছু সৃষ্টির জন্য এমনটি হতে পারবে না এই প্রসঙ্গে আমরা একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে পারি হাদিসটি আবুদাউদ এবং নাসাই যাই আপনার সূত্রে বর্ণনা করেছেন এবং বাণিও এটাকে আচ্ছা বলুন তো রসুল আল্লাহ এক ব্যক্তি জাহাদ লিপ্ত করে খুব শক্তি প্রদর্শন করে উদ্দেশ্য কি জানে উদ্দেশ্য হচ্ছে সে এই জেহাদের ফজিলত অর্জন করতে চায় যেমন তেমনি ভাবে মানুষের নিকটও একটু বাহাবা পেতে চায় আজ দেখ মানে এখানে বাহাবা পেতে চায় সকাল রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রসুল আল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে লাগে তার জন্য কিছুই হবে না এ কিছুই পাবে না অর্থাৎ সে এই পৃথিবীতে যা কি করেছে অনুসন্ধান করেছে পেতে চেয়েছে সেটাই সে পাবে আচ্ছা ও আহ মেরার তিনবার এই লোকটি রসুল উল্লাহ সাল্লাহ আলু আসলামকে প্রশ্ন করেছিলাম সেই আল্লাহ এবং রসুল্লাহলম বলছেন যে না সে কিছুই পাবে না রসুল্লাহম তিন তোর পরে যখন আবার সে জানতে চাইল বা তিনবার প্রশ্ন শেষে তিনি পরিষ্কার বলে দিলেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন একমাত্র সেই আমলটিকেই গ্রহণ করবেন যেটা তার জন্য নির্ধারিত করা হয়েছে এখলাসের সহিত আমল করা হয়েছে এবং সেই আমলের মাধ্যমে বান্দা আল্লাহ সন্তুষ্টি অর্জন চেয়েছে। শুধু যদি তাই হয় তাহলেই সে আমুলটি কবুল হবে আমি আমল করব নামাজের জন্য নামাজ পড়ব আবার এটাও আমি আশা করব যে এর দ্বারা আল্লাহ সন্তুষ্টি হবেন বান্দাকেও আমি খুশি রাখবো মানুষও বলবে যে মাসা আল্লাহ কত বড় ইবাদৎগার পাঁচ বক্তে নামাজ মসজিদে আদায় করছেন এই ধরনের মানসিকতা এটা কিন্তু এখলাসের সম্পূর্ণ পরিপন্থী এমনিভাবে আমাকে মাফ করবেন অনেক সময় আমরা দেখি হজ করতে যাই হজ করে এসে একবারে ঘটা করে আলহাজ লাগে। আলহাজ লাগানোটা যে নিষিদ্ধ এমন কথা আমি বলবো না তবে আমার প্রশ্ন কেন আমরা লাগাচ্ছি প্রয়োজনটা কি আমরা তো এতবার করে সালাহ আদায় করছি কই আমরা তো কোথাও লিখি না আল মুসল্লি অমুক জাকাত দিচ্ছেন কই এই কথা তো বলা হয় না আল মুজাক্কি অমুক হজের বেলায় আসলে কেন আমরা এই কথাটা লিখি হাজ অমুক হান আল্লাহ আমি আলহাজ আমার সাথে আমার নামের সাথে লাগাই বা না লাগাই যদি হজ কবুল হয়ে থাকে তাহলে এতে আমার কিচ্ছু যায় আসে না লাগালেও যাই না লাগালেও সেই আর আল্লাহ না করুক যদি হজটা আমার কবুল না হয়ে থাকে তাহলে লাগিয়ে আমার কিলাপটা হল এই জন্য যখন আমরা করব আমরা আল্লাহর জন্য করবো এমনিভাবে দেখুন ডান সৎকার ক্ষেত্রেও আমাদেরকে কি করতে হবে এখলাসের সাথে দিতে হবে এই জন্যই তো একটি হাদিসে পাওয়া যায় না যে রাজন আতা উল্লাহুল মাল আল্লা পাক এমন একজনকে সম্পদ দিয়েছেন সে ডান হাতে খরচ করে বাম হাতে জানেন তার মানে এত গোপনীয়তা কি করা হয়েছে আপনার রক্ষা করা হচ্ছে এর অর্থ এই নয় যে প্রকাশ্যে দান করা যাবে না প্রকাশ্যে দান করারও ফিলত আছে ওর আনে পাকের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের স্বাদ করেছেন তোমরা যদি প্রকাশ্যে দান করো অতই না ভালো সেটা আর সেটাকে তোমরা গোপনে দাও তাহলে সেটা তোমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে আমরা দেখতে পাই রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের সময় রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওপেন ডিক্লেয়ার দিতেন যে দেখো জেহাদে যেতে হবে কে কি পারো নিয়ে এসো আমরা দেখতে পাচ্ছি হজরত উসমান রদি আল্লাহ তালান প্রকাশ্যে আপনার কি করতেছেন দান খেরাত করতেছেন হজরতমর রদি আল্লাহ তালান প্রকাশ্যে করেছেন হজরত আউ বকর রদি আল্লাহ তালাহ আনু প্রকাশ্যে করেছেন কিন্তু মনে রাখতে হবে তাদের এই প্রকাশ্যে করার অর্থ এই নয় যে তারা লৌকিকতা করেছেন বরঞ্চ তাদের এখলাস এমন ছিল আল্লাহ হরবুল আলম ইন তাদের এখলাস সম্পর্কে পূর্ণ কী ছিলেন ওয়াকিফ হাল ছিলেন সুপ্রিয় দর্শক বলতে না বলতেই আমরা পরবর্তী টপিকসে এখনও যেতে নি কিন্তু আমাদের বিরতির সময় হয়ে গেছে তো চলুন আমরা বিরতিতে চাই বিরতির পর আমরা এই বিষয়টিকে পূর্ণতা দিয়ে ইনশাআল্লাহ নতুন আমরা একটি বিষয় শুরু করবো আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি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 অনুষ্ঠান সুপ্রিয় দর্শক আবারও ফিরে এসেছে আপনাদের কাছে বিরতির পর সো এখলাস সম্পর্কে যে আমলটা করেছিলাম সে আমলটার প্রতি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সে আমলের মধ্যে আমরা বলেছি যে এখলাস হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলটি অন্তরের আমল এটা বাহ্যিক কোনো আমল এটার সাথে কলবের সম্পর্ক এ কল যদি আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে এর মাধ্যমেই আমাদের আমলগুলো কি হবে পরিশুদ্ধ হবে দেখুন এখলাস পূর্ণ আমলের দ্বারা আল্লাহর পক্ষ থেকে রহমত টেনে আনা যায় আমি এখন আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করব যে হাদিসটা বুখারি সহ অন্যরাও জিকের করেছেন ও আন মুসাদ আন আবি মুসাহিবিনে সাহাদ তিনি তার পিতা অর্থাৎ সাহাদ থেকে বর্ণনা করেছেন তিনি মনে করতেন যে সম্ভবত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নিকট সাহাবি যারা আছেন তাদের অনেকের চাইতে তার মর্যাদা অনেক উঠতেন আন্না রাহু মিন আলহামান রসুল্লাহ আলাদা একটা বৈশিষ্ট্য হয়তো বা তার আছে এমনটি তিনি ভাবতেন তখন ফকাল আবী সাল্লসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তখন বললেন এই আমার সাহাবিরা মনে রেখো আল্লাহ এই উম্মতকে সাহায্য করে থাকেন আল্লাহ এই উম্মত কি করেন সাহায্য করে থাকেন কেন বেদআফি হ্যাঁ এই উম্মতের মধ্যে যারা দুর্বল তাদের মাধ্যমে বেদাওয়াতহিম তারা যে আল্লাহকে ডাকে তাদের ডাকে পাক আগে সাড়া দেন ওয়সালআহম তারা যে সালাত আদায় করে তাদের সালাতের বরখতে আল্লাহ রাবুল আলমিন অন্যান্যদের রিজকের ব্যবস্থা করে দেন ও এখলাসহীম এবং তাদের এখলাসের বরখতেও আল্লাহ রাবুল আলমিন অন্যদেরকে রিজকের ব্যবস্থা করে থাকেন অন্য এক হাদিসের মধ্যে যার মর্মার্থ হচ্ছে এই যে দেখো তুর জাকুন আফা ইকুম ও কেমা খাল আলী সালাতাম তোমাদের মাঝে যারা দুর্বল তাদের কারণেই তোমাদেরকে রিজেক দেওয়া হয় অর্থাৎ তোমার মাধ্যমে তাদের রেজাল্ট সরবরাহ করা হয় সুপ্রিয় দর্শক কিসের বর্কতিগুলো আমরা কিভাবে বুঝলাম যে এই সব কিছু হচ্ছে মহতেরাম এখলাসের বর্ক এই এখলাস যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো কাজ আমল কবুল হবে না সেই মানুষগুলোর কথা কি আমরা স্মরণ করতে পারি না যে লোক আল্লাহর রাহে জেহাদ করেছে আল্লাহর রাহে জেহাদ করেছে এবং এমন জেহাদ করেছে যে সে শহীদ হয়েছে সেই শহীদ হওয়ার পর আল্লাহ দরবারে তাকে উপস্থিত করা হলো হাদিস পরিষ্কার এবং সেই হাদিস দ্বারা বর্ণিত এটা যে তাকে জিজ্ঞেস করা হলো যে কি খবর তোমার বললো যে আল্লাহ পাক আমি আপনার রাস্তায় শহীদ হয়ে চলে আসছি আপনার দিনের জন্য আমি শাহাদ বরণ করেছি আল্লাহর পক্ষ থেকে বলা হবে ক্যাদপ মিথ্যা কথা বলছো ক্যাদ্যাপ মিথ্যা কথা বলছো তুমি আল্লাহ একবার বরঞ্চ আল্লাহ পাক বলবেন যে তুমি তো চেয়েছো যে তোমার এই বীরত্ব এবং সাহসিকতার জন্য তোমাকে পৃথিবীর মানুষ বীর হিসাবে স্মরণ করবে ওয়াকাত কিলা আলিক তুমি মারা যাওয়ার পর তোমারকে এইভাবে স্মরণ করা হয়েছে আমরা মানুষের মৃত্যুর পর স্মরণ সভা করি স্মৃতিসভা করি আমরা সেই মৃত ব্যক্তির নানান দিক আলোচনা করে তাকে আমরা মূল্যায়িত করার চেষ্টা করি সুপ্রিয় দর্শক ভালো কিন্তু যদি এ ধরনের কিছু প্রাপ্তির জন্য সেই মৃত ব্যক্তি আশা করে থাকে সব শেষ এখানেই হচ্ছে মূল কথা আমরা যেটা করবো কার জন্য আল্লাহর জন্য তারপরে হাদিসের মধ্যে আসছে শ্রেষ্ঠ নির্দেশ দেওয়া হবে যাও একে জাহান্নামে রেখে আস শুধু সেটা না ওলামায়ে কেরাম আলিম যারা কোরআনের কারি যারা তেলাওয়াত যারা করে তাদের প্রসঙ্গও বলা হয়েছে যে নিয়ে হবে একজন কারিকে হ্যাঁ বলো তুমি কি করেছো তখন সে বলবে পার দিগার আপনার কালামে পাঠ তেলাওয়াত করেছে মানুষকে আপনার কালাম শুনিয়েছি। মানুষকে আপনার কালামের শিক্ষা দিয়েছে আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য সোহ্যান আল্লাহ আল্লাপা কি বলবেন জানেন কাদপথ মিথ্যা কথা বলছো তুমি তুমি এই জন্য করি তুমি কেরাত পড়েছ তুমি তেলাওয়ত করেছ এই জন্য যে মানুষ তোমাকে কারি সাহেব বলবেন তোমাকে হাফিজ সাহেব বলবেন তোমাকে মুফাসুর কোরআন বলবেন তোমাকে এই বলবেন সেই বলবেন মোখতারাম এটা শুধু আপনাদের জন্য না দেখুন আলিমদের জন্য আল্লাহর রসুল কি কঠোর বাণী উচ্চারণ করেছেন তখন তাকে বলা হবে তুমি তো এই জন্য করেছিলে ব্যাস সেটা বলা হয়ে গেছে তুমি যেটা চেয়েছিলে দুনিয়ার বুকে সেটা তোমার জন্য হয়ে গেছে অতএব এই আখেরাতে তোমার জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না সুপ্রিয় দর্শক তখন বলা হবে যাও একে জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহ একবার একজন কারি একজন হাফেজ একজন আলিম একজন মুফেসির যাদের কাছ থেকে আমরা দিন আশা করি তারা যদি জাহান্নামে যায় তাহলে অন্যদের জন্য কি করা উচিত চিন্তা করা যায় সুপ্রিয় দর্শক আমরা এ কথা বলবো না যে আলিম হাফেজ হলেই তারা জান্নাতি হয়ে যাবে না না না বরঞ্চ এদের মধ্যে যারা সত্যিকার অর্থে নিজের জীবনকে পরিচালিত করতে না পারবে তারাই হবে সেই জাহান্নামের মধ্যে নিকৃষ্ট কেননা তারা আল্লাহর কোরআন যান আল্লাহর দিন যান আল্লাহর হুকুম হকাম যান কিন্তু সেই অনুযায়ী তারা নিজেরা পরিচালিত করতে পারেনি তার মানে হলো তারা ডাবল শাস্তিতে তারা কি হবে শাস্তিযোগ্য অপরাধী হিসাবে গণ্য হবে তুমি জানতে সাধারণ মানুষ জানতো না জেনেও কিন্তু সে আমলটা করল না এই তাকে ডাবল শাস্তির মুখোমুখি হতে হবে সুপ্রিয় দর্শক তৃতীয় ব্যক্তি হান সেই ব্যক্তি কে ডেকে আনা হবে বলে বলো তোমার খবর কী বললো যে পরবার খুব ভালো পৃথিবীর বুকে আপনি আমাকে সম্পদ দিয়েছেন আর আমি সেই সম্পদ আপনার রাহে বিলি করেছে। হাদিসের বাসায় দিঘার এমন কোনো খাত ছিল না যেই খাতে ব্যয় করলে পরে আপনি খুশি হবেন সেই খাত আমি ছাড়িনি সব খাতেই আমি কি করেছি ব্যয় করেছি কেন কেন কেন পরবার দিগার আপনার সন্তুষ্টি কিন্তু আল্লাপা কি বলবেন জানেন কাদ এই বান্দা মিথ্যা কথা বলছো তুমি এই জন্য কিন্তু যেন তোমাকে বলে দান অশীল বান্দা করেছো সেটা তোমার জন্য বলা হয়ে গেছে তোমার মৃত্যুর পর মানুষের আশোক মিছিল বের করেছে তোমার জন্য স্মৃতিসভা করেছে তোমার গুণগান গিয়েছে মানুষ তোমাকে সেভাবেই স্মরণ করেছে তুমি দান করবে ভালো কথা ঢোল পিটিয়ে বা মাইক দিয়ে তুমি এলান করে সবাইকে জানিয়ে বলছো অমুক তারিখে দান করা হবে সবাই গরিবরা যেন উপস্থিত থাকে বিশেষ করে রমাদান মাসে আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আগের দিন ঘোষণা দেয়া হয় অনেকিং করা হয় অমুক তারিখের এতটা সময় যেন অমুক তার জাকাতের কাপড় বিলি করবেন বা অর্থ বিলি করবেন বা খাদ্য সামগ্রী বিলি করবেন আর সেখানে মানুষের ঢল নামে যারা জাকাত পায় তারাও আসে যারা জাকাত খেতে পারবে না এমন লোকেরও সেখানে উপস্থিত দেখা যায় আর সেটা গ্রহণ করতে গিয়ে ভিড়ের চাপে মানুষ মারা পর্যন্ত যায় বলতে পারেন এগুলো কী সেরা আলামত কোরবানের সময় দেখা যায় বড় বড়ো প্রভাবশালী ব্যক্তিরা বড় বড় বৃত্তশালী ব্যক্তিরা বাজার থেকে সর্বোচ্চ দামে যেই গরুটি বা যেই মসটি প্রয়োজন সেটা কিনে আস এবং বলে যে কত দাম গর্ব করে বলে এত টাকা দিয়ে কিনেছে আবার সেটাকে জবাই করে মানুষের মধ্যে কি করা হচ্ছে বিলি করে দেয়া হচ্ছে কেন মানুষ বলবে কত বড় দানবীর সুপ্রিয় দর্শক এই কি এখলাসের নমুনা এই কি এখলাসের নমুনা আমরা দেখতে পাবি নিদর্শন ভালো কথা দিন কোনো আপত্তি নেই কিন্তু মনটাকে আগে ঠিক করে নিন কেন আমি দিচ্ছি কার টাকা আমরা দিচ্ছি কার অর্থ আমরা দিচ্ছি যেই অর্থ আমি বিলি করছি তার মালিককে আমি না না না তার মালিক হচ্ছেন মহান আল্লাহ আমি হচ্ছি তার আমানত দ্বার আমার কাছে এই আমানত রাখা হয়েছে সেই আমানত আমি সঠিকভাবে আদায় করছি কিনা মাল সেটা দেখতে চান আর তাই আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে কাদব না না তুমি সঠিক কথা বলনি আর সঠিক কথা বলনি বলেই তোমার স্থান জান্নাতে নয় তোমার স্থান হবে জাহান্না সুপ্রিয় দর্শক তাকেও জাহান্না নিক্ষেপ করা হবে কি পেলাম আমরা এই ঘটনাগুলো থেকে আমরা এই ঘটনাগুলো জানতে পেলাম যে এখলাস এখলাস ছাড়া আমাদের কোনো আরগতি নেই এখলাস যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে না পারি এখ্লাসের উপর যদি আমরা থাকতে না পারি তাহলে আমাদের আমলের কোনো কীমত থাকবে না কোনো মূল্য থাকবে না আল্লাহ আদার বারে আর তখন আমরা হব ক্ষতিগ্রস্ত সুপ্রিয় দর্শক আমরা এ থেকে আরো যে শিক্ষা নিতে পারি যেটা হলো যে ইমানের কথা আমরা বলছি ইমান ভিত্তি হলো একলাস দেখুন রসুল্লাহ সাল্লাহ আলীবসাল্লামের যে দায়িত্ব ছিল সে দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব ছিল ইয়ু আলি হিম আয়াত যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন মানুষকে পড়ে শোনাবে এর পরের দায়িত্ব ছিল ওই আল্লি মোহাম্মুল কিতাব আউল হিকমা মানুষকে কোরআনের তালিম দেবেন প্রজ্ঞার তিনি জ্ঞান দেবেন এরপরে দায়িত্ব ছিল ওয়াই জাক্কিহীম মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য তাদের জন্য আমলের ব্যবস্থা করে দেবে পাক দ্বিতীয় নম্বরে এটা রেখেছেন কোথায় সে মধ্যে যে তোমার কাজ হচ্ছে প্রথমে তুমি মানুষের উপর আল্লাহর কর আহনগুলো আয়াত পড়ে পড়ে শোনাও এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করো তাদের অন্তরকে পরিশুদ্ধ করো তাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য এসেছে। কারণ এই অন্তরটি হচ্ছে এই মান এখলাসের মূল স্থান ওই হাদিসটি কি আমাদের মনে পড়ছে না যে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের সাদ করেন ইননা ফিল করল জেনে নাও মানুষের দেহের মধ্যে একটি রক্তপিণ্ড আছে যখন সেই রক্তপিণ্ডটা ভালো থাকে তখন মানুষের শরীর ভালো থাকে ওইসদ আল জাসাদু করল আর যখন সেই রক্তপিণ্ড খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন তার সমস্ত শরীর নষ্ট হয়ে যায় জানো আল্লাহবল কাল এটার নাম হচ্ছে এই কাল অন্তর সুপ্রিয় দর্শক এর অর্থ এই মনে করবেন না যে এই কল্পটা ভালো থাকা মানে তার মধ্যে রক্ত সঞ্চালিত হচ্ছে তার মধ্যে কোনো রোগ নেই জি হ্যাঁ সেটা যদি থাকে তাহলে আপনার দেহ অসুস্থ আর তার মধ্যে যদি কোনো রোগ ঢুকে যায় সমস্ত শরীর হয়ে যায় অসুস্থ এখান থেকে আমরা বলি হার্ট অ্যাট্যাকের কথা কিন্তু এটা যেমন শরীরের জন্য প্রযোজ্য এই মানের জন্য সেটা প্রযোজ্য কারণ এই দিলটা যদিও আপনার সুস্থ কিন্তু তার এর ভিতর আপনার ইয়কিনটা যদি অসুস্থ থাকে তাহলে শরীরটা সুস্থ থাকবে এই অসুস্থ হয়ে পড়বে তো লাভটা কি হবে আর যদি আপনার শরীর অসুস্থ থাকে আপনার দিলটা মানে সেখানে কোনো রোগ ঢুকে গেছে কিন্তু সেখানে পাক্কা ইমান রয়েছে এখলাস রয়েছে তাহলে আপনার ইমান সুস্থ তাহলে শরীর অসুস্থ থাকলেও কিছু যায় আসে না সুপ্রিয় দর্শক আল্লাহ পাকের কাছে আমরা সেই দোয়া সবার জন্য করছি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ পর্যন্তই আগামী পর্ব ইনশাআল্লাহ আপনাদেরকে পাবো এই জন্য সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে এবং এই পর্ব দেখার জন্য সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত اشهد ان الله نل <تصفيق> دين امنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई बी ओ शुन्नो एक, शुन्नो एक, शुन्नो शुन्नो शुन्नो बी बी ओ विजि बेट पिस मानवत समाधान सुन्न के मेने चले समे नारी और पुरुषरा महान आल्ला राजी करार चेष्ट कर सत्यार अर्थे आईडियल मुसलिम समाज कम मुसलिम समाज प्रत्येक सदस्य हबें যেখানে নিষিদ্ধ হারাম কাজ দেখুন ইসলামী সমাজ প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস